ইবনু আব্বাস হদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাই সাল্লাম বলেছেন আমরা সাতটি অঙ্গের দ্বারা সেজদা করতে এবং চুল ও কাপড় না গুটাতে নির্দেশিত হয়েছি